রহমান ما আল্লাহ السماء gesù সমূহ ও জমিনে যা কিছু আছে তারা সবাই আল্লা তালার পবিত্রতা ও ঘোষণা করছে আল্লাহ তালা মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময় তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি আহলে কেতাবদের মাঝে যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের প্রথম নির্বাসনের দিনে তাদের নিজ বাড়ি ঘর থেকে বের করে দিয়েছিলেন অথচ তোমরা তো একথা কল্পনাও করি যে ওরা কোনদিন এ শহর থেকে বেরিয়ে যাবে তারা নিজেরাও চিন্তা করেনি তারা তো বরং ভেবেছিল তাদের দুর্ভেদ্য দুর্গুলো তাদের আল্লাহ তালার বাহিনী থেকে বাঁচিয়ে দেবে কিন্তু তাদের উপর এমন এক দিক থেকে আল্লাহর পাকড়াও এসে তাদের ধরে ফেলল যা ছিল তাদের কল্পনার বাইরে আল্লাহ শেখ পাকড়াও তাদের অন্তরে প্রচন্ড ভীতির সঞ্চার করল ফলে তারা নিজেদের হাত দিয়েই এবং কিছু কিছু ক্ষেত্রে মোমেনদের হাত দিয়ে নিজেদের বাড়িঘর ধ্বংস করে দিল অতএব হে চক্ষুসমান ব্যক্তিরা এদের নির্বাসনের ঘটনা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো What are যদি আল্লাহতালা ওদের ওপর নির্বাসিত করার সিদ্ধান্ত বসিয়ে না দিতেন তাহলে আগের জাতিসমূহের মতো তিনি তাদের দুনিয়ায় দেখেই দিতে পারতেন। অবশ্য তাদের জন্য পরকালে আগুন তো প্রস্তুত রয়েছে ওটা এজন্যই রাখা হয়েছে যে তারা আল্লাহতালা ও তার রসুলের সুস্পষ্ট বিরুদ্ধে আচরণ করেছিল আর যে কেউই আল্লাহ বিরোধিতা করে তার জানা উচিত আল্লাহ আল্লাহতালা শাস্তি দানে ব্যাপারে অত্যন্ত কঠোর এ সময় তোমরা সব খেজুর গাছ কেটে ফেলেছ এবং যেগুলো না কেটে তার মূলের উপর দাঁড়িয়ে থাকতে দিয়েছ তা অসঙ্গত ছিল না বরং তা ছিল সম্পূর্ণ আল্লাহ তালার অনুমতি ক্রমেই আর আল্লাহতালা অনুমতি এ কারণেই দিয়েছেন যেন তিনি এ দ্বারা নাফর বান্ধবের অপমানিত করতে পারেন ma no. এই ঘটনার ফলে আল্লাহ আল্লাহতালা যেসব ধন সম্পদ তাদের কাছ থেকে নিয়ে তার রসুলকে দিয়েছেন তা ছিল তাঁরই একান্ত অনুগ্রহ তোমরা তো এগুলো পাওয়ার জন্য কোনো ঘোড়ায় কিংবা উষ্ট্রে আরোহণ করে যুদ্ধ করনি আসলে আল্লাহ তালা যার উপরই চান তার উপরই তার রসুলকে কর্তৃত্ব প্রদান করে থাকেন আর আল্লাহ তালা সর্ববিষয়ের উপরই শক্তিমান আল্লাহ তালা ধন সম্পদে যা কিছু সেই জনপদের মানুষদের কাছ থেকে নিয়ে তার রসুলকে দিয়েছেন आल्ला रसुलर रसुलर आत्मयन एटी मिस्किन और पथचारी सम्पद तुम्हारा एम भाव बंटन कर जानता केवल तुम्हारे समाज वित्त सारी लोक आवर्तित ना एल्ला रसुल तुम्हें जामति दे तुम्हारा ग्रहण करो और जाषेध करके बरत थाले भय करो अवश्य आल्ला तला कठोर शास्ति दाता स्त मोहर ईमान कारणगुलह और सन्तुष्टि हासिल करते चाय आल्लासूल सहयोगित तत्पर थे मूलत यह लोकगुल सत्याश्रय Do you ومن يقص على نفسه فأولى এই তাদেরও অংশ রয়েছে যারা মহাজেরদের আগমনের আগ থেকেই এই জনপদকে নিজেদের নিবাস বানিয়েছিল এবং যারা এদের আসার আগেই ইমান এনেছিল তারা ওদের অত্যন্ত ভালোবাসে যারা হিজরত করেছে রসুলের পক্ষ থেকে তাদের মহাজের সাথীদের যা কিছু দেয়া হয়েছে সে ব্যাপারে তারা নিজেদের অন্তরে তার কোন রকমের প্রয়োজন অনুভব করে না শুধু তাই নয় তারা তাদের মহাজের সাথীদের প্রয়োজনকে সর্বদাই নিজেদের প্রয়োজনের উপর অগ্রাধিকার দেয় যদিও তাদের নিজেদেরও অনেক অভাবগ্রস্ততা রয়েছে আসলে যাদের মানসিক কৃপণতা সংকীর্ণতা থেকে বাঁচিয়ে রাখা হয়েছে তারাই হচ্ছে সফলকাম। কাম সে সম্পদ তাদের জন্য যারা তাদের মহাজের ও আনসারদের পরে এসেছে এরা সব সময় বলে হে আমাদের মালিক তুমি আমাদের মাফ করে দাও আমাদের আগে আমাদের যে ভাইয়েরা ইমান এনেছে তুমি তাদেরও মাফ করে দাও এবং আমাদের মধ্যে যারা ইমান এনেছে তাদের ব্যাপারে আমাদের মনে কোনো রকম হিংসা বিদ্বেষ রেখো না হে আমাদের মালিক তুমি অনেক মেহরবান ও পরম দয়ালু সেসব মুনাফেকদের আচরণ লক্ষ্য করি যারা তাদের কাফের আহলে কেতাব ভাইদের বলে যদি তোমাদের কখনো এই জনপদ থেকে বের করে দেয়া হয় তবে আমরাও তোমাদের সাথে একাত্মতা দেখিয়ে এখান থেকে বেরিয়ে যাব এবং তোমাদের স্বার্থের বেলায় আমরা কখনো অন্য কারো আনুগত্য করব না আর তোমাদের সাথে যদি যুদ্ধ বাধিয়ে দেওয়া হয় তাহলে আমরা অবশ্যই তোমাদের সাহায্য করব কিন্তু আল্লাহ আল্লাহতালা নিজেই সাক্ষ্য দিচ্ছেন এরা নিঃসন্দেহে কপট মিথ্যাবাদী সত্য কথা হচ্ছে যদি তাদের বের করেই দেয়া হয় তাহলে এরা কখনো তাদের সাথে বের হবে না আবার যুদ্ধে আক্রান্ত হলে এরা তাদের কোনো প্রকার সাহায্যও করবে না যদি এরা সাহায্য তাদের করেও তবুও নিঃসন্দেহে এরা পৃষ্ঠ প্রদর্শন করবে অতপর এ লোকদের আর কোন উপায় কোনো সাহায্য করা হবে না আসলে এদের অন্তরে আল্লাহ চাইতে তোমাদের ভয় বেশি বড় হয়ে বসে আছে এর কারণ হচ্ছে এরা এমন একটি জাতি যারা আসল কথাই বুঝতে পারে। এরা কখনো ঐক্যবদ্ধ হয়েও তোমাদের সাথে লড়াই করতে আসবে না যদি করেও তা করবে অবশ্য কোনো সুরক্ষিত জনপদের ভেতরে বসে অথবা নিরাপদ পাঁচিলের আড়ালে থেকে আসলে তাদের নিজেদের পারস্পরিক শত্রুতা খুবই মারাত্মক তুমি তো এদের মনে করো এরা ঐক্যবদ্ধ কিন্তু মোটেই তা নয় এদের অন্তর হচ্ছে শতধা বিচ্ছিন্ন কেননা এরা হচ্ছে নির্বোধ সম্প্রদায় want to be এদের অবস্থাও সেই আগের লোকদের মতো যারা মাত্র কিছুদিন আগে নিজেদের কৃতকর্মের পরিণাম হিসেবে বিতাড়িত হবার শাস্তি ভোগ করেছে তাছাড়া পরকালেও এদের জন্য কঠিন আজাব রয়েছে এদের আরেকটি তুলনা হচ্ছে শয়তানের মতো শয়তান এসে যখন মানুষদের বলে প্রথমে আল্লাহকে অস্বীকার করো অতপর সত্যি যখন সে আল্লাহকে অস্বীকার করে তখন মুহূর্তেই সে বোল পালতে ফেলে এবং বলে আমার সাথে তোমার কোন সম্পর্ক নেই अभी निजे सृष्टि लोकर मालिक आल्ला तला के भय करी अतपर शयान और तर अनुसारी ए दूजर परिणाम जहाान नाम से चिरदिन थे और ये जालेम शस्ती قوم ذا ين الله خبير بما صنعون Huh <laughs> তোমরা যারা ইমান আল্লাহ আল্লা ভয় করো তোমাদের প্রত্যেকেরই উচিত ভালো করে লক্ষ্য করা যে আগামীকাল আল্লাহ সামনে পেশ করার জন্য সে কি আমল নামা পেশ করতে যাচ্ছে। তোমরা ভয় করতে অবশ্যই তোমরা যা কিছু করছ আল্লাহ তালা তার পূর্ণাঙ্গ খবর রাখেন তোমরা তাদের মতো হও না যারা দুনিয়ার ফাঁদে পড়ে আল্লাহকে ভুলে গেছে এবং এর ফলে আল্লাহতালাও তাদের নিজ নিজ অবস্থা ভুলিয়ে দিয়েছেন আসলে এরা হচ্ছে আল্লাহর মান জাহান্ন অধিবাসী ও অধিবাসীরা কখনো এক হতে পারে না অবশ্যই পারেন আমি যদি কোন নাজিল করতাম তাহলে তুমি অবশ্যই তাকে দেখতে কিভাবে তা বিনীত হয়ে আল্লাহর ভয় বিদী হয়ে পড়ে আমি এসব উদাহরণ মানুষের জন্য এ কারণেই বর্ণনা করছি যেন তারা কোরআনের মর্যাদা সম্পর্কে চিন্তা ভাবনা করতে পারে তিনি আল্লাহ তালা তিনি ছাড়া কোনো মাহ বুথ নেই দেখা অদেখা সব কিছুই তার জানা তিনি দয়াময় তিনি করুণাময় ও तिनी तिनी ला मबुद नहीं राजाधिर पूरी शांतिदाता विधायक रक्षक परमशाली प्रबल महत्व एकक अधिकारी ते सब ब्यापारे आल्ला से सबकि अनेक पवित्रहत सृष्टिकरता सृष्टि उद्भावक सब किचुर रूपकार तीन তার জন্যই নিবেদিত সকল উত্তম নাম আকাশমণ্ডলী ও পৃথিবীতে যেখানে যা কিছু আছে তার সব কিছু তাঁরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে তিনি পরাক্রমশালী তিনি প্রবল প্রজ্ঞাময়